على بصيره انا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده شريل বন্ধ করা আমরা সমাজটা কিনা আছে যে আমরা অনেকে হয় যে শরীর বন্ধ করা এবং অনেকরা ফয়সা দিয়ে শরীর বন্ধ করা হয় অনেক হুজুরাখাত গিয়া মানুষে ফয়সা দিয়ে শরীর বন্ধ করে এবং অনেকরা বোঝায় যে শরীর বন্ধ করা একটা বিহার বিষয় যে শরীর বন্ধ করা যে কোনো জিন জাদু বা খারাপ জিনিস খারাপ কুপ্রভাব আমার এর উপরে পড়তো না এই জন্য প্রটেকটিভ একটা দেওয়াল তৈরি করা সিকিউর করা নিজের শরীরটি এই সম্পর্কে আমরা দেখি যে আসনাত এরকম কিছু আছে কিনা না হ্যাঁ আমরা কোরআনসন্নাথ দেখতে পাই যে রসুদাল্লু আলয়সাল্লাম অনেক আমুলোর হতা কইছেন যে আমলেও দিয়া মানুষের তার শরীরে বাধা বাদ জিনিস থাকিয়া খারাপ জিনিস থাকিয়া ইভেল আই থাকিয়া বদ তাকিয়া তারপরে জিন থাকিয়া তারপরে ক্ষুব্রভাব থাকিয়া এগুলা থেকে নিজের কিন্তু করতে পারে সেভ করতে পারে আমরা দেখি যে রসুল সাল্লু আলিয়াল্লামে আমরা কিছু আমলি কাহাই যেমন একটা আমলিয়া যে বাড়ি বন্ধ করা আমরা সমাজে বাড়ি বন্ধ করা হয় যেমন কিছু হুজুরি আনা হয় হুজুরি আইয়া লিখিত তাবিজ তুবিজোতা লইয়েন বাড়ির বিভিন্ন খুঁড়াত বান্ধব গাড়ান গাড়িয়া এখন যে গাড়ি বাড়ি লেগিয়া প্রোটেকটিভ হয়ে গেছে এই যে হুজুরিদের মাধ্যমে যদি বাড়ি বান্ধবা হয় বা শরীর বান্ধবা হয় তখন একটা দুইটা জিনিস নেওয়া হয় একটা নম্বরে লেগিয়া সেটা করা হয় জিনের সাহায্য নিয়ে এটা এলে প্রথমত লেগে শির্কের আশ্রয় নেওয়া হয় দ্বিতীয়ত এই বাড়ি বন্ধ বা শরীর বন্ধ করার কারণে ওই ব্যক্তি আর আমলের প্রতি নিরুৎসাহিত হয় তার কোনো আমল করা লাগে না তার কোনো নিজে কোনো প্রিভেন্টিভ সিস্টেম তার প্রোটেকটিভ সিস্টেম তার নিজে নিজে আর অ্যাপ্লাই করা লাগে না এ মনে করে আমি সিকিউর আসি আমি রক্ষা কবচ লাগাই দিয়েছি এখন আমার বাড়ি এবং আমার নিজে আমি নিরাপদ আছি এক নম্বর শিরকর শির্কর সাথে ইনভলভমেন্ট দুই নম্বরে লগিয়া সে আমলের প্রতি নিরুৎসাহিত তারা করা আমরা দেখি জসদ্দ সাল্লা আলাইসালাম বাড়ি কিলা বন্ধ করছেন রসদ্দ সাল্লাহ আলাইস্লামে খুঁজেন যে তোমরা না খবরস্থান বানাই না গ্রেভ বানাইও না হয় জিন খারাপ জিন এগুলা থাকে খবরের মাঝে সুস্লা আলিয়ালাম কোস তোমরা গড়ের খবরস্থান বানাই না গড় খবরস্থান বানাই না একটা বর্ণনা হয়েছে তোমরা ফরস ছালাদ ছাড়া অন্য সালাদগুলা কিনা করো গড় ফড়ো যাতে গড়ের খবরস্থান বানাই না তাহলে নফল সালাদ সূন্যদ সালা দেখলাম ঘর ফোড়া উত্তম ফরস সালা দিলি মসজিদ ও পুরুষদের লাগি জামাতে ফোড়া উত্তম আর নফল সালাত সুননদ সালা দিলে গর্ব ফোড়া উত্তম গর্ব ফললে কিতা হয় ঘর খবরস্থান হয় না অন্য হাদিসের মধ্যে আসে রুসল্লাহ আলি ইসলাম কেছেন তোমরা তো গড়ের খবরস্থান বানাই না সুরা বাখারা গড়ের মাঝে ফুড়িও তা বাঁখারা ফড়লে হয় ঘর খবরস্থান হয় না এবং রসাহ অন্য বর্ণনাতে আছে যে ব্যক্তি সুরা বাখারা ঘর তালাউত করা হয় এখানে শৈতান থাকে না রসুস্লিহি ইসলামে কেছেন যে গর বিসমিল্লা হইয়া আল্লাহ নাম নিয়ে প্রবেশ করা হয় সালাম দিয়ে প্রবেশ করা হয় সেখানেও কিন্তু শৈতান থাকে না তাহলে শৈতান তা কি আর সিস্টেম করতে আমল করতে আপনি সালাম দিয়ে ঢুকতে আপনি করতে বন্ধ করতে খইয়া বিসমিল্লা খাওয়া দরজা বন্ধ করলে এই দরজা জানালা বন্ধ করলে সেই জানালা কেতাই না জানালা দিয়া শেতান প্রবেশ করতে পারে না রসুল সাল্লু আলি সালামে এইভাবে আমরা প্রোটেক্ট করার শিখাইছেন থেকে পাই শরীর বন্ধ করার ব্যাপারে আমরা হ্যাঁ হাদিস থেকে পাই শরীর বন্ধ করার ব্যাপারে রসুল সাল্লু আলি সাল্লামে আপনারা শিখাইছেন যে ব্যক্তি ঘুমানোর সময় যদি আয়তুল কুরসি ঘুমা ফুড়িয়া সে যখন এই সময় শতান প্রভাবিত হইতে পারত না সে প্রোটেক্টিভ একটা সিস্টেমের ভিতরে থাকবো একটা নিরাপত্তার বলয়ের ভিতরে থাকবো রসদাম খুশি সুরা এক লাস ফালাক নাচ ফোরিয়া এত মাসা করবার লাগিয়া শরীরে শরীরের নিরাপত্তা ব্যবস্থারে জোরদার করবার লাগিয়ে রসদামে আমাদের কইসেন শিক্ষা দিছই যে যে ব্যক্তি সুরাবার শেষ দুইটা আয়াত ফরিয়া ঘুমাইব তার লাগিয়ে সেই যথেষ্ট তার সে প্রোটেকটিভ অবস্থার মধ্যে থাকবো সাল্লামে এভাবে শিক্ষা দিচ্ছেন যে অজু যদি ঘুমায় তাহলে থাকা অবস্থায় সেটা নিরাপত্তা বলে তার উপরে প্রভাব বিস্তার করতে পারতো ইবল জিন জিনেগুলার ইনফ্লুয়েস প্রভাবিত হইতো না তো এইভাবে লগিয়া আমলের মাধ্যমে সুন্নাভিত্তিক আমলের মাধ্যমে কোনো ফিরোর দেওয়া কোনো বুজুরগর দেওয়া নিজেদের ঘরকেও আমরা নিজেদের শরীরকে আমরা নিরাপদ করতাম আল্লাহিত প্রোটেকটিভ সিস্টেম শরীর বন্ধ করার সিস্টেম ঘর বন্ধ করার সিস্টেম আমরা আমল করার তফিক দান মানুষের তৈরি সিরকি বেদাতি এ ধরনের মাধ্যমে হুজুরদের মাধ্যমে গড় বন্ধ করার যে প্রথা আমাদের আমরা নিজের হফা দিত সবাই তোফিকমা দানবী মহমদ ও আলিয়াবসলাম আসসালামক বরহমা বরক